আব্দুল্লাহ ইবনু উমার হতে বর্ণিত তিনি বলেন উমার রাজিয়াল দালাহু নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমাদের কেউ জুনুপি অবস্থায় ঘুমাতে পারবে কি তিনি বললেন হ্যাঁ যদি অজু করে নেয়